একশো নয় নম্বর সুরা এবং এই সুরাটি মক্কায় অবতীর্ণ শুরু করছি পরম করুন ও অসীম দয়াল আল্লাহ নামে قل يا ايها الكافرون بل ها كافر را. لا اعبد ما تعبدون تم ولا انتم زر عبادت કરો আমি তার عبادت করি না ولا انت معبودون तुमरा तार इबादी नुम और तुमरा जार इबादत कर इबादतकारी हबनाबाद करी तुमरा तार इबादत कारी हबना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 একথার উদ্দেশ্য এই যে আমি একত্ববাদী বিশ্বাসী হয়ে শির্ক করতে পারি না এখনও না এবং ভবিষ্যতেও না পক্ষান্তরে তোমরা মস্রিক হয়ে একত্ববাদী সাব্যস্ত হতে পারো না এখনও না ভবিষ্যতেও না অর্থাৎ তাও হিত ও শির্ক হাত মেলাতে পারে না তোমরা তোমাদের প্রতিদান পাবে এবং আমি আমার প্রতিদান পাব এর মাধ্যমে তাদের শির্কের কারণে শাস্তির খবর শোনানো হল শুনে নেওয়া যাক সুরা কাফির ফজিলত ও বৈশিষ্ট্য হজরত আইসার নামাজ পাঠ করার জন্য বর্ণিত আছে যে তারা রসুল্লাহু আলহিমকে ফজরের সুননত এবং মাগরীবের পরবর্তী সূন্নতে এই দুটি সুরা অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন একজন সাহাবি রসুল্লাহু আলহামের কাছে অনুরোধ করলেন আমাকে ঘুমানোর আগে পাঠ করার জন্য কোন দোয়া বলে দিন তিনি সুরা কাণ পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন এটা শির্ক থেকে মুক্তিপত্র হজরত জুবাই বলেন একবার রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম আমাকে বললেন তুমি কি চাও যে সফরে গেলে সঙ্গীদের চেয়ে বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হয় আমি জবাব দিলাম ইয়া রসুল্লাহ আমি অবশ্যই তা চাই তিনি বললেন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 একবার রসুল্লাহ আলিয়াম দিলে তিনি পানির সাথে করেন ওয়ালিদ বিন মোঘাইরা আস এ বিন ওয়াইল আস বিন আবদুল মুতালিব ওমাইয়া বিন খালাফ একবার রসুল্লাহু আলী কাছে এসে বলল আসুন আমরা আমাদের মধ্যে এই শান্তি চুক্তি করি যে এক বছর আপনি আমাদের উপাস ইবাদত করবেন এবং এক বছর আমরা আপনার উপাসের ইবাদত করব তিবরানীর রিওয়য়েতে ইবনে আব্বাস রাজিয়াল আহু বর্ণনা করেন কাফিররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সামনে এই প্রস্তাব রাখল যে আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন সম্পদ দেব ফলে আপনি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন আপনি যে মহিলাকে ইচ্ছা বিয়ে করতে পারেন বিনিময়ে আপনি শুধু আমাদের দেবতাদের খারাপ বলবেন না যদি আপনি এটাও মেনে না নেন তবে এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন আবু সালেহ থেকে বর্ণনায় ইবনে আব্বাস রদুল্লাহ আনহু বলেন মক্কার কাফিররা পারস্পরিক শান্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে আপনি আমাদের কোনো কোনো প্রতিমার গায় শুধু একটু হাত লাগিয়ে দিন আমরা আপনাকে সত্য বলবো। এর পরিপ্রেক্ষিতে জিবলিল আলা ইসাল্লাম সুরা কাফিরন নিয়ে আগমন করলেন এতে কাফিরদের কাজকর্মের সাথে সম্পর্ক ছেদ এবং আল্লাহ অকৃত্রিম ইবাদতের আদেশ আছে এই নুজুলে উল্লেখিত একাধিক ঘটনার মধ্যে কোনো বৈপরীত্য নেই সবগুলো ঘটনায় সংঘটিত হতে পারে এবং সবগুলোর জবাবেই সুরাটি অবতীর্ণ হতে পারে এই ধরনের শান্তি চুক্তিতে বাধা দেওয়া জবাবের মূল লক্ষ্য এই সুরায় কয়েকটি বাক্য বারে বারে হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে এই ধরনের আপত্তি দূর করার জন্য ইমাম বুখারী রহমাহুল্লা অনেক তাফসিরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমান কালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমি এখন যেমন কার্যত তোমাদের উপাস্যদের উবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত কর না তেমনি ভবিষ্যতেও এমন হতে পারে না তফসিরের সার সংক্ষেপে এই তফসির বর্ণনা করা হয়েছে কিন্তু ইমাম বুখারীর তফসিরে লকুম দিনুকুম ওয়ালিয়া এই আয়াতের অর্থ বলা হয়েছে যে শান্তি চুক্তির প্রস্তাবিত পদ্ধতি গ্রহণযোগ্য নয় আমি আমার ধর্মের উপর কায়েম আছি এবং তোমরা তোমাদের ধর্মের উপর কায়েম আছ অতএব এর পরিণতি কি হবে বায়ানুল কোরআনে এখানে দিন অর্থ ধর্ম নয় প্রতিদান করা হয়েছে এবেনকাসির রেহমাহুল্লাহ এখানে অন্য একটি তাস্তির অবলম্বন করেছেন তিনি এক জায়গায় মাকে মাউসুল ধরেছেন এবং অন্য জায়গায় মাসদার ধরেছেন ফলে প্রথম লা মা আহবুদ এই অর্থ এই যে তোমরা যেসব উপাসের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না এবং আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত কর না দ্বিতীয় জায়গায় ওয়ালা আনা আবি তুম ওয়ালা আং তুম আহবুদ। এই আয়াতের অর্থ এই যে আমার ও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না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 রসুল্লা সাল্ল আলহ্লাম ও মুসলমানদের ইবাদত পদ্ধতি তাই যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে বলে দেয়া হয়েছে আর মুসরিকদের ইবাদত পদ্ধতি নিজেদের মন গড়া এবেন কাসির রেমাহুল্লাহ এই তাফসিরের পক্ষে বক্তব্য রাখতে চেয়ে বলেন্লাহ মুহম্মদ রসুল্লাহ কালেমের অর্থ তাই হয় যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং ইবাদত পদ্ধতি সেটাই গ্রহণযোগ্য যা মুহদ রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে রকুম দিন উম ওালিয়া এই তাসির প্রসঙ্গে ইবেন কাশির রেমাহ বলেন এই বাক্যটির অর্থ তেমনি যেমন অন্ন আয়াতে আছে ও ইমি অনবী আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বল আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম ইউনুস অন্য আরেক আয়াতে আছে যে লানা আমালুনা সুরুস এক আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল এর সারমর্ম এই যে ইবেন কাসির রেহেমাহুল্লা দিন শব্দকে ধর্মের কাজকর্মের অর্থে নিয়েছেন এবং উদ্দেশ্য তাই যা বায়ানুল কোরআনে আছে যে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 সুরা আনফাল আয়াত একষট্টি মদিনা হিজরত করার পর রসুল্লাহ সাল্ল আলী ইহুদিদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন তাই কোনো তফসিরবিদ সুরা কাফিরুনকে মনসুখ ও রোহিত সাব্যস্ত করেছেন এবং এর বড় কারণ লাকুম দিন আয়াতটি কেননা এটা বাদ্যত জিহাদের আদেশের বিপরীত কিন্তু বিশুদ্ধ কথা এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া ওয়ালিয়িন এর অর্থ এমন নয় যে কুফর করার অনুমতি আছে অথবা কুফরে বহাল থাকার নিশ্চয়তা দেয়া হয়েছে বরং এর সারমর্ম হল যেমন কর্ম তেমন ফল অধিকাংশ তাফসিরবিদদের মতে সুরাটি রহিত হয়নি যে ধরণের শান্তি চুক্তি করার বিরুদ্ধে এই সুরা অবতীর্ণ হয়েছিল তা সে সময়ও নিষিদ্ধ ছিল এবং আজও নিষিদ্ধ রয়েছে সুরা আনফালের এই আয়তে ওয়া ইনজনাহ আয়াত দ্বারা এবং রসুল্লাহ সাল্লু আল্লাহামের চুক্তি দ্বারা যে শান্তি চুক্তি অনুমতি বা বৈধতা জানা যায় তা সে সময় যেমন বৈধ ছিল আজও তেমনি বৈধ আছে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 সংক্ষিপ্তেজবুক ডেইন অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল raindropsmedia.org2015